المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته بردار شك سرطة بها يبوني راكا سهدوري أبنا لجي جيكان تكيا مدراس كلي عالو تناشونشن أبنا درشاكل كي جانات حيان تريك شبكة ومبارك بد بردار شك أمنا مسلم. আল্লাহ সুবাহ আমাদেরকে এ দুনিয়াতে কর্মের জন্য পাঠিয়েছেন এবং এই কর্মের বিনিময় আল্লাহ পরকালে আমাদেরকে সৎকর্মের বিনিময়ে জান্নাত দান করবেন এবং পাপাচারের কারণে আল্লাহ সুবাহান হাত পাকে জাহান নামে প্রবিষ্ট করবেন আল্লাহর এ দুনিয়াতে আল্লাহ সুবাহান হাতার নির্দেশ ফলো করতে গিয়ে আল্লাহ সুবাহানা হুয়তালার অগণিত গোলামেরা সৎকর্মের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে আল্লাহ সুবাহানা হুয়া তালা সৎকর্মের জন্যই এ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তাই তো তিনি সুরা মুলকের ভিতরে বলতেছেন আল্লা জি খলাকাল মাউতআল হায়াতুম আয়ুকুম আহসান আল্লাহ সোবাহন তালা খলাকাল মাউতওয়াল হায়াত মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন দেখার জন্য যে তোমাদের ভিতরে সবচেয়ে সুন্দর কর্ম কে করতে পারে সবচেয়ে ভালো কর্ম কে করতে পারে সঠিক কর্ম কে করতে পারে একই সাথে আল্লাহ সোবাহান ওয়াতা সুরাত আল ইমরানের ভিতরে বলতেছেন ওয়াসারি ও ইলাম আক ফিরাতিমির রব্বিকুম و جننۃ ارضها سموات والارض اعدت للمتقين তোমরা আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো সৎকর্মের প্রতিযোগিতা করো একই সাথে সূরাতুল হাদীদের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাবিকু الى مغফিরাতাম من ربكم وجننت ارضها كارض السماء والارض অর্থাৎ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাওয়ার জন্য সৎকর্মের প্রতিযোগিতা করো একই فلا تعلمون نفسا ما اخفيا لهم মিঙ্কুরতে আয়ু এন জাজা আমি আল্লাহানদের সৎকর্মের বিনিময়ে এমন এক জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যেই জান্নাত সম্পর্কে কেউ জানে না সঠিক জ্ঞান রাখে না আল্লাহ সোবাহানা এই আয়াতের শেষে বলতেছেন জাজা আমিমা কানু ইয়া আমালুন আল্লাহ সোবাহন তালা এই জান্নাতকে তাদের এই সৎকর্মের বিনিময় হিসাবেই প্রস্তুত করে রেখেছেন এমন কি আমাদের এই দুনিয়াতে সৎকর্ম করতে করতে মানুষ কর্ম শ্রান্ত হয়ে পড়তেছে যেমন আল্লাহ আল্লাহ সুবাহান হাতালা বলতেছেন আম সেবাহ অর্থাৎ বা কর্ম করতে করতে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ছে কিন্তু কর্ম করলেই কি আল্লাহ সবহানুয় তালা কবুল করে নেবেন না প্রত্যেকটি কর্ম কতগুলো শর্ত পূরণ সাপেক্ষ আল্লাহ সবানুয়া তালা কবুল করবেন কোরআন এবং সন্না এবং ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা এই শর্তগুলো জানতে পারি এই শর্তগুলোর ব্যাপারে আলেমদের ভিন্ন ভিন্ন মত থাকলেও ন্যূনতম দুটি শর্তের ব্যাপারে আলেমদের সর্বসম্মত মত পাওয়া যায় আর সর্বসা করলে এ শর্তের সংখ্যা হচ্ছে চারটি আজকে আমরা জানবো যে শর্ত সাপেক্ষ আল্লাহ সুবাহানা প্রত্যেক নেকালের নেক কর্মগুলো কবুল করবেন নাম্বার এক সর্বপ্রথম যে শর্ত করলে পরে আল্লাহ সোবাহানা गोलमर गोलामी कबुल करबें ता हा के मुस्लिम होते हैं बंदा के म मीन होते बंदा के मोत्ति होते एक व्यक्ति से जो भलो कर्म करूक ना क्य जत सत्कर्म से करुक ना कैन तेरे जदि ईमान ना थे भारे जदि इसलम थे भीतरे जी तकुआ ना थे तेल अल्लाह सुबहान हुआ तला वही गोलमेर गोलमी कबुल करना अल्लाह सुबहान तला सूर मायदार बीतारे बोलते हैं कबिल जख हिले कल आला अकतुलान्नाख अवश्य हमें तुम्हें हत्या करब তখন কাবিলের এ কথার প্রতি উত্তরে হাবিল বলেছিল কালা ইন্মিন তুমি যা ইচ্ছে তাই করতে পারো কিন্তু একটি সত্য কথা জেনে রাখো যে আল্লাহ সুবাহি সারা তাকুয়া সারা ইমান সারা ইসলাম সারা কারো সৎকর্ম কবুল করেন না একই সাথে আল্লাহ নাহালের ভিতরে বলতেছেন মান আমিলা সালি হামিনা পুরুষ হোক আর নারী হোক ছোট হোক বড় হোক ধনী হোক দরিদ্র হোক সাদা হোক আর কালো হোক যে প্রকৃতির মানুষই হোক অহু অমো মুমিন ইমানের সাথে যদি সৎকর্ম করে ফেলানো হাইয়েন্না হু হায়াতবা তাহলে আমি তাকে পবিত্র জীবন দান করবো উত্তম জীবন দান করবো নির্ভেজাও জীবনদান করবো প্রশান্তির জীবন দান করবো নাম্বার দুই সৎকর্ম কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে আল এখলাস অর্থাৎ যে কোনো সৎকর্ম একনিষ্ঠভাবে একমাত্র রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহ সুবাহানুয়াতালাকে খুশি করার জন্যই করতে হবে এখলাসের বিপরীত শব্দ হচ্ছে শিরখ অর্থাৎ আমি যখন কোনো সৎকর্ম করতে যাব তখন সেই সৎকর্মের ভিতরে কোনোভাবেই আল্লাহ সুবাহানুয়া তালার জন্য পেশ করা এই সৎকর্মকে কোন ধরনের শির্ক দ্বারা সেটা দেখানোর শিরিক হতে পারে সেটা শোনানোর শিরিক হতে পারে অথবা সেটা কোনো মানুষের সন্তুষ্টি বা কোনো গয়রুল্লাহর সন্তুষ্টির জন্য করে সেই ধরনের কোনো শির্ক হতে পারে এখলাসকে বিনষ্ট করে এই তিনটি জিনিস এক নাম্বারে হচ্ছে মানুষকে দেখানোর জন্য যদি কোনো এবাদাত করা হয় তাহলে এখলাস বিনষ্ট হয় দুই নম্বরে হচ্ছে মানুষকে শোনানোর জন্য যদি কোনো এবাদাত করা হয় তাহলে ওই এবাদাতের এখলাস বিনষ্ট হয় তিন নম্বর হচ্ছে কোন সৎকর্ম যদি কোনো মানুষকে খুশি করার জন্য অথবা কোনো গহরুল্লাকে খুশি করার জন্য করা হয় তাহলে ওই এবাদতের এখলাস বিনষ্ট হল কারণ নবী কারিম সাল্লাইসাল্লাম বলতেছেন মান সাম্মা আল্লাহ বিহি ওয়া মান র আল্লাহ বিহি যে মানুষটি মানুষকে শোনানোর জন্য কোনো সৎকর্ম করে কেয়ামতের দিন আল্লাহ সোবাহনতালা তার সে অসৎ উদ্দেশ্যকে প্রকাশ করে দিবেন একই সাথে যে মানুষটি মানুষকে দেখানোর জন্য কোনো সৎকর্ম করে আল্লাহ সোবাহান তাল্লাহ কেয়ামতের দিন তার এই অসৎ উদ্দেশ্যকে প্রকাশ করে দিবেন একই সাথে নবী করিম সাল্লা বলতেছেন ইহাদি করিম সালাম বলতে ই ব্যক্তির হিজরা ছিল দুনিয়ার উদ্দেশ্যে যেই ব্যক্তির হিজরাত ছিল কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে তার হিজরাত সে উদ্দেশ্যেই হয়েছে এবং সেজন্য সে ঠিক ওরকমই একটি বিনিময় পাবে আর যাদের হিজরাত ছিল আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ বাস্তবায়নের জন্য সে ঠিক তার এই সৎ নিয়াদ এবং সৎ উদ্দেশ্যের কারণে তার এই খালেস নিয়াদের জন্য আল্লাহর কাছে তার উত্তম বিনিময় পাবে একই সাথে রব আলমিন সুরাবাইনার বিদারে বলতেছেন ওয়ামা উমিরু ইয়া আবুদুল্লাহ মুখলেসিনাউদ্দিন আল্লাহ সব তালা তাদেরকে আদেশ করেছেন খালেজ একমাত্র তারি গোলামি করার জন্য একই সাথে রব্বুল্লা আলমিন সুরা জুমারের বিতার বলতেছেন ফা আবুদুল্লাহ মুখলে ফা ফাহবুদিল্লা আপনি ইবাদত করেন একমাত্র আল্লাহর মুখলে সাল্লাহদ্দিন খালেদ বাব দিনকে তার জন্যই নির্ধারণ করে খালেস একমাত্র আল্লাহদ্দিন হচ্ছে আল্লাহর জন্য নাম্বার 3 সৎকর্ম কবুলের তৃতীয় শর্ত হচ্ছে মহাভকত সন্নতে নাবিয়েনা সাল্লাইসাল্লাম ও এতে বা সন্নতে নাবিয়েনা সাল্লাইসাল্লাম অর্থাৎ যে কোনো সৎকর্ম নিঃসন্দেহে তা নবিয়া করিম সাল্লাহ সাল্লামের দেখানো পদ পদ্ধতি অর্থাৎ নবী কাম সাল্লাম কর্তৃক আনিত যে শরিয়াত ঠিক সেই শরিয়াত মোতাবেক সেই শরিয়াতের পদ্ধতি মোতাবেক সেই শরিয়াত নির্ধারিত সময় মোতাবেক আমাদেরকে সম্পাদন করতে হবে তাই আল্লাহ আল্লাহ সুবাহন হতালা সুরাতুল হাসরের বিদারা বলতেছেন অমা আহ তা কুমুর রসুল ফাখুজুহু অমা নাহাকুম কুম আাহু নবী কিয়মুলসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো তিনি যা তোমাদেরকে বারণ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো একই সাথে আয়সা সিদ্দিকারতি আল্লাহ আনহা বলতেছেন সাহেব মুসলিমের ভিতরে হাদিস এসেছে মান আহেদা সাফি আমরিনাম আল আসাম ফাহুয়ারত যে ব্যক্তি এই ইসলামের ভিতরে নতুন কিছু সংযোজন করল নতুন কিছু বাড়ালো নতুন কিছু আবিষ্কার করল ফাহুয়ারত সেটা প্রত্যাখ্যাত আল্লাহ স্মান তালা কখনোই তা কবুল করবেন না এর্তবাউনবী সাল্লাইসাল্লাম ও মোয়াফাকতু সুন্নাতে রাসুল্লাহ সাল্লাই এ বিপরীত হচ্ছে আল বিদাহ যখনই একজন বান্দা তার আমল পেশ করতে গিয়ে এতেবা ও এটাকে ছেড়ে দিবে ক্ষেত্রে অবহেলা করবে তখনই সে বিদাহাতের ভিতরে প্রবেশ করবে সে বেদাহাতের সংমিশ্রণ করলে তার ওই আমল প্রত্যাখ্যাত হবে নাম্বার চার সৎকর্ম কবুলের চতুর্থ শর্ত হচ্ছে সৎকর্মটি অবশ্যই পবিত্র দেহ দিয়ে করতে হবে পবিত্র মুখ দিয়ে করতে হবে পবিত্র পোশাক পরিদেয় অবস্থায় করতে হবে যে শরীর অপবিত্র রক্ত মাংস দিয়ে তৈরি এ ধরনের শরীর যে পরিদেয় বস্ত্র হারাম এ ধরনের বস্ত্র পরিধান করে আল্লাহ সুবাহন তালার সামনে যদি কোনো এবাদাত পেশ করা হয় সে আবাদত আল্লা সুবাহান তালা কবুল করবেন না সোহি মুসলিমের ভিতরে একটি হাদিস এসেছে নবীকিম সাল্লাইসাল্লাম থেকে আবু হরায় রদি আল্লাহ্ন হাদিসটি বর্ণনা করতেছেন নবী একম সাল্লাহ আসলাম বলতেছেন ইন্নআল্লাহ তৈবুল্লা আকবাল আল্লাহ তৈবা আল্লাহ সুবাহন তালা হোসেন পবিত্র তিনি পবিত্রতা ছাড়া অন্যকে সুখে গ্রহণ করেন না ওয়া ইনালীনা বীমা আমারা বিহিল মুরসালিন তিনি মমিনদেরকে ঠিক সে নির্দেশই দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন নবীগণকে রাসুলগণকে আল্লাহ সুবাহন তালা সুরতুল মিনুনের ভিতরে বলতেছেন ইয়া আয়ুহর রসুলু কুলু মিনা তৈবাতে ওয়া আমিহান ইন্নি না আলিম হে রাসুলগান আপনারা পবিত্র খাবেন বৈধ জিনিস খাবেন অপবিত্র হারাম জিনিস ভক্ষণ করবেন না এরপরে আপনারা ও আমালু সো আলেহান সৎকর্ম করবেন আল্লা সুবাহন তালা খুব ভালো করে জানেন আপনারা কি কর্ম করতেছেন একই সাথে এ হাদিসের শেষ দিকে নাবিয়ে কারিম সাল্লাইসাল্লাম এক হতবাগা ব্যক্তির কাকুতি মিনতির কথা তুলে ধরে বলতেছেন এই ব্যক্তি সে আল্লাহ সুবাহান হা তালাকে বিপদে পড়ে ডাকছে ইয়া রব ইয়া রব ওয়ামাত আমাকে বিপদ থেকে রক্ষা করো অথচ দেখা যাচ্ছে তার খাবার অপবিত্র তার খাবার হারাম থেকে সে গ্রহণ করেছিল তার পানিও সে অপবিত্র থেকে গ্রহণ করেছিল তার পরিদেয় বস্ত্র তাও হচ্ছে হারাম সে যা খেয়েছে পান করেছে শরীরের ভিতরে যা সে প্রবেশ করা হয়েছে সব কিছুই ছিল হারাম বা আন্না ইউস্তজা লাক তাহলে এ ধরনের অপবিত্র দেহ নিয়ে যখন আল্লাহকে ডাকা হয় আল্লাহ কীভাবে এই ধরনের অপবিত্র ব্যক্তির অপবিত্র দেহের ডাকে সাড়া দিবেন একই সাথে নবী হক সাল্লা আলি সালামের একটি হাদিস আমরা জানতে পারি নবী হক সাল্লা আলি সালাম বলতেছেন লাইত খুলুল জান্নাত জাসাদুন গোজিয়া মিন হারাম ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম দিয়ে গঠিত হয়েছে হারাম দিয়ে তৈরি হয়েছে দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা জানলাম যে সৎকর্ম করলেই আল্লাহ সোবাহনতালা কবুল করে নেবেন না বরং সেই সৎকর্মের ভিতরে ন্যূনতম দুটি শর্ত আপনাকে পূর্ণ করতে হবে তার একটি হচ্ছে আল এখলাস একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই তা করতে হবে দুই নম্বর হচ্ছে মোয়াফাতু সুননাতে নাবিয়ে না সাল্লাম নাবিয়ে করিম সাল্লি সালামের সুননাত মতো হতে হবে সুননাতের সাথে মিল থাকতে হবে আর বাকি যে দুটো শর্ত অনেক আলেমের মতে আমরা জানতে পারি তার একটি হচ্ছে অবশ্যই মুসলিম হতে হবে মমিন হতে হবে মোত্তাকি হতে হবে এবং চার নম্বর যে শর্তটি তা হচ্ছে নিঃসন্দেহে পবিত্র দেহ পবিত্র বস্ত্র পবিত্র শরীর নিয়ে আল্লাহ সুবাহন তালাকে ডাকতে হবে আল্লা সুবাহানুআতালা সমীপে আমল পেশ করতে হবে তাহলেই রব্বুল্লাহ আলমিন আপনারা আমার সৎকর্মকে কবুল করবেন আল্লা সুবাহান তালা আমাদেরকে এই শর্তগুলো পূরণ সাপেক্ষ যে কোনো সৎকর্ম করার তৌফিক দান করেন ও সালাম طبجوا بالشهادة ناطقين طبجوا بالشهادة ناطقين